সমাধানো রবিয়া অল্লাহ রে অল্লাহ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 दूरों का सुप्रिय दर्शक श्रोता जरा पृथिवीर विभिन्न अवस्थान होते नियमित आयोजनभोग कर तेरा आंतरिक सलम और शुभेच्छा ज्ञापन कर आयोजन अनुधावन करारंत्रण जाना सुप्रिय दर्शक श्रोता अपन सामने आकिदा ये आलोके पर्वभित्तिक अनेकगुलो आलोचना इतिमदे उपहार दिए आज के जी विषयटीन करते चाची ता हल विद भय परिणति अपना विगत एपिसोडे जे बेदायतर संज्ञा वेदायतर परिचय उपलब्धि कर बरतमान उपस्थापन बेदायतर भय परिणति सम्पर्क आलोकपात करते चाची সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য যারা আজকে আমাদের আমন্ত্রণে আমাদের সম্প্রচার কেন্দ্রে হাজির হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই এসেছেন শেখ আব্দ ইউসুফ আসসালাম এবং শেখ মুজফর বিন মহসেন আসসালাম এবং ডক্টর হাফেজ এবিএম এবি এম হিজবুল্লাহুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা বেদায়তের ভয়াবহ পরিণতির ব্যাপারে প্রথমেই আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আসলে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায় তার একটি বড় কারণ হচ্ছে শির্ক মানুষের এ কবুল হয় না তার একটি কারণ হচ্ছে বিদাত আসলে মানুষের জীবনে মানুষের ধারণাই দুটি ভালো কাজ আছে অথচ দুইটি কাজেরই ফলাফল অতীব ভয়াবহ তার একটি কাজ হচ্ছে শির্ক মানুষ শির্ক করে ভালো ধারণাতেই করে কোনো জায়গায় কোনো মাজারে কেউ কিছু কোরবানি নিয়ে যায় উপকন নিয়ে যায় সে ভালো খেয়ালে নিয়ে যায় অথচ তা শির আর সিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় সির করলে আল্লাহ আল্লাহতালাকে উপেক্ষা করা হয় শির করলে আল্লাহ আল্লাহতালাকে খাটো দৃষ্টিতে দেখা হয় ঠিক অনুরূপী একটা আমল বিদাত বিদাত করলে মানুষের সামনের এবাদাত কবুল হয় না বিদাত করলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লামকে উপেক্ষা করা হয় বিদাত করলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে হেউতুচ্ছ করা হয় কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা জিনিসকে সোনাদ বলে ভালো বলে ঘোষণা দিয়েছেন সেখানে আরেকটা মানুষ নিজের ইচ্ছে আর একটা কাজ চালু করলো অবশ্যই এই কাজে আল্লাহর সাল্লাহ আলি সাল্লামকে সম্মান করা হয় এই কাজটি করলে ইহকালে এবাদাত কবুল হবে না যেমন পরকালে রসুল সাল্লা সাল্লাম বিচারের মাঠে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিবেন তেমন রসুল সাল্লি আসাল্লাম একথা বলেন মান আওয়হদাসান কেউ যদি বিদাত কে আশ্রয় দেয় লায়ুক বলো আনহ আদল সার তাহলে তার ফরজ এবাদত এবং নফল এবাদত কোনোটাই কবুল করা হবে না বিদাত এমন একটি কর্ম বা বিদাত এমন একটি মানুষের ধারণায় নেকির কাজ যাতে মানুষের ফরজ নফল কোনোকটা বিচার মাঠে অপমানিত আনাস বলেন রাসুল সাল বলেছেন হাউজ আমি তোমাদের সবার আগে হাউজা কাউসারে ওখানে উপস্থিত হবো মানমাররা আলি এ বা যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সে ব্যক্তি এই হাউজা কাউসারের পানি পান করবে जमा जे व्यक्ति पान करा कथा लोक सामने आसम ए रुनानी तेजर चिंता चिंते हम इझे तर अंतराल তখন আমি বলবো ইন্নাসবোকের নামে তারা কত নতুন কিছু সৃষ্টি করেছে তখন আল্লাহ রসুল বলবেন সহকানহকান বাদালা দিনী ওই লোকের জন্য ধ্বংস ওই লোক ওখান থেকে দূর হও যে আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে বেদাতের ফল আল বিচারের মাঠে খুব কঠিন খুবই কঠিন ধন্যবাদ জানাব সঞ্চালক মহোদয় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেটা আমাদের শেখ আব্দুল রাজাক সাহেব উপস্থাপনা করেছেন সূচনা করেছেন আসলে বেদাত যে শব্দটি আপনারা আগেই বলেছেন এর আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ সব কিছুই অন্তর্ভুক্ত হয়ে গেছে এক কথায় বলা যায় যে শরীয় অনুমোদিত নয় এমন কাজটি বেদাতের অন্তর্ভুক্তি সুনার বিপরীত সুনন্য বিপরীত হতে পারে সুনন্য বিপরীত সাংঘর্ষিক যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আর এই বিষয়টি আমরা একটি হাদিসের মধ্যে দেখতে পাই যেখানে বলা হয়েছে সর্বোত্তম কালাম হচ্ছে আল্লাহ কালাম এবং সর্বোত্তম হেদায়ত হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের হেদায়ত আর সবচেয়ে ঘৃণিত এবং নিন্দিত কাজ হচ্ছে নব আবিষ্কৃত কাজ করি আর এই নব আবিষ্কৃত কাজগুলোকে বলা হচ্ছে নাম দেওয়া হয়েছে বেদা এবং এই সম্পর্কে বলা হয়েছে এগুলো হচ্ছে সকলে বেদাত বলতে যা বুঝায় সবের অন্তর্ভুক্ত নব আবিষ্কৃত যে কার্যগুলো নব আবিষ্কৃত কার্যগুলো অবশ্যই দিনের ব্যাপার অবশ্যই এ বাদতের ক্ষেত্রে এটা প্রযোজ্য এ বাদতের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং বলা হয়েছে যারা এর অন্তর্ভুক্ত হবে বা এগুলো করবে তাদের শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম পরিষ্কার হাদিস পেয়ে যাচ্ছে তো এই জন্য যারা আছে আমাদের প্রিয় ভাই যারা আছে আমরা যে কোনো ইবাদত করবো ইবাদতের উদ্দেশ্যে যে কোনো কাজ করব। প্রথমেই এর সূত্র আমাদেরকে দেখতে হবে ওর আন এর উৎস আছে কি না এবং রাসুল্লাহ সাল্লা কিভাবে সেটা পালন করেছেন কোরআন একারিমে নির্দেশ এসেছে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন যেই আমলটা নবীজি সাল্লাহ আলি ইসলাম যে ভাবে আমাদেরকে করে দেখিয়েছেন ঠিক সেইভাবে আমাদের অনুযায়ী আমাদেরকে কী করতে হবে আমল করতে হবে সেই আমলের মধ্যে যদি সেই হাদিসের সূত্রে ভিন্নতা থাকে ভিন্নতা থাকবে কিন্তু ভিন্নতা যদি আমরা তৈরি করিনি তাহলে সেটা বেদাতে রূপান্তরিত হয়ে যাবে আর যদি আমরা এমনটি করি তাহলে বোঝা যাবে যে আমলটা বিজি সাল্লা সাল্লামের যুগে এমন ছিল আমরা একে আরেকটু মানে মার্জিত করে আরেকটু সুন্দর করতেছি তার মানে আগে সুন্দর ছিল না এখন সুন্দরের দায়িত্ব আমরা করতেছি এটা সম্পূর্ণ হচ্ছে এহদাস ফিদ্দিন যেটাকে আমরা বলি আর কি শেখার হাদিসের সাথে একটা কথা যোগ করে বলা যায় যে এই বক্তব্যটি রসুল্লা সাল্লাম যখনই বক্তব্য দিতেন তখনই বলতেন যখনই কোন কথা বলতেন তখনই কথাটা এই কথাটা আগে বলতেন এই জন্যই সে বলা হতো যে উম্মাদ এই ব্যাপারে সজাগ রাখার চেষ্টা করেছেন সতর্ক করে দিয়েছেন যে আল্লাহ রব রসাল্লামকে লক্ষ্য করে বলছেন আপনি বলুন আমি কি বলে দিবো না জানা দেব না ক্ষতিগ্রস্ত অসংখ্য আমল সম্পর্কে আল্লা বলছেন তারা আমুল করছে করে তারা পতভুষ্ট হচ্ছে আর মানুষ ধারণা করছে আমরা ভালো আমলি করছি ভালো আমলি করছি এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলম আরো দুইটা উল্লেখ করেছেন এখানে তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে যেহেতু আমল নষ্ট হয়ে গেছে কালিকিয়ামতের মাঠে তাদের কোন মানদণ্ড থাকবে না থাকবে না পরের আয়াত তাদের একমাত্র প্রতিদান হলো জাহান্নাম কারণ হলো তারা আমার পক্ষ থেকে যাওয়া আয়াত এবং রসুল সাল আলিমকে ঠাট্টা করেছে যে বিধান আল্লাহ দিয়েছেন এ বিধান না মানে নিজেরা বিধান তৈরি করেছেন রসুল সালাম যে দিয়েছেন এই সোনা নিজেরা প্রমাণিত হয় যেহেতু আল্লাহ প্রদত্ত এটা পরিপূর্ণ যে ব্যক্তি এই পরিপূর্ণ বিধানের মধ্যে নতুন কিছু অতিরিক্ত করবে ওই ব্যক্তি খায়েন আল্লাহ বলেছেন আলিয়া আত্মালতুল দিই আলাই মাতি ইসলাম আদিনা আজকের দিন আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামের প্রতি সম্পূর্ণ বলছেন এই আয়াতটি পড়ে আমার উস্তাদ মালিক রহিমা তিনি বলেছেন মালা মিয়াকুল যে বিষয়টি তিনি পেশ করলেন জি ধন্যবাদ শেখ মুজাফর বিন হোসেন অত্যন্ত সুস্পষ্ট রূপে আমরা বেদাতের ভয়াবহ পরিণতির কথাগুলো জানতেছিলাম আলোচনার ধারাবাহিকতায় আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আমাদের আলোচনায় উপস্থাপিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা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 शेष पथ जाके महान आल्ला उल्लेख कर सकालेश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 সেই মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জন্নাত ও জাহান নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার সাতশো সহায়ক শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে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 জানতে হলে দেখুন কোরআন ও ইসলামী আদর্শ অনুষ্ঠান আসসালামু আলাইকুম আহমাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেদাতের ভয়াবহ পরিণতি বা থেকে সতর্ক হওয়ার ব্যাপারে আমাদের আলোচক বৃন্দের কাছ থেকে আদিল্লা ভিত্তিক আলোচনা শ্রবণ করছিলাম আমরা আবার স্মরণ করিয়ে দিচ্ছি ইসলামী আকিদা বিশ্বাসকে সুসংহত করার লক্ষ্যে আমরা ইতিপূর্বে শূন্য আলোচনা করেছিলাম নবী করিম সাল্ল আলী আসলামের ছন্না এটার উপরে সুদৃঢ় বিশ্বাস স্থাপন বা জীবনের সর্বক্ষেত্রে আঁকড়ে ধরতে সচেষ্ট হওয়া পক্ষান ধরে সূন্যার আলোচনা যেখানে আসে তার বিপরীতে বেদায়তের আলোচনা এজন্যই আনতে হয় যে বেদায়ত হচ্ছে সূন্না ধ্বংসকারী वेदात के मानुष अनेक समय सुन्ना मन करणेकाल परकाले सेफल मनोरत हो जाए सूप्रिय दर्शक श्रोता आसन आबाद आलोचक मंडल शुनी जी शेख अब जी शुक्रिया जजाकल्ला खैर समन दर्शक मंडल वेदातर भयहता सम्पर् धारा भावे किलोचना पेश करब्ला आजकल यह भयत आलोचन प्रथम जो कथागुली बोलते चाची से कथागुली हे मानूष जदि एबादतर नामी अमल करहकाले क्षतिग्रस्त कबुलकाले क्षतिग्रस्त তার ওই নেকির পাল্লায় উঠানো নেই হাউজে কৌসর থেকে অপমান করে সরিয়ে দেবেন তার কারণই হলো বিদাতি আমল করা তো এ ব্যাপারে আলী রাজিয়াল বলেনা রসুল্লাহাসন रसूल सल्ला सल्लम ओई व्यक्तर प्रति अभिशाप कर आश्रय देर नामे जरा विदातर आश्रय विभिन्न पर्यायीले जिक्राजारे क्रांतलावाते विभिन्न पर्या जरा विदातर आश्रय दि तरस सल्लाई साल्लम अभिशाप करोपर इहकाल अभिस तरह পরকাল হবে পরকালে তো অভিশাপ সে তো ক্ষতিগ্রস্ত সে তার ফলাফল তো জাহান্নামি ইব্রাহিম আলাই ইসলাম যখন তার পিতাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি তার পিতা মুশরেক কিন্তু তার পিতাকে আল্লাহতালা ইব্রাহিম আলাহ ইসলামের মুখের ওপরে যে কথাটা বলছেন সেই কথাটা হচ্ছিল নবীকে নামানা যে এমনি হার তুলনা তা আল কা ফেরিনা पिता केन्नाते दीब नाइजर पिता नबी के मान नहीं जरा नबी के मान नहीं तरह के दीबना तो ना नाम सल्लम के नाम जी नाम नामान विषय जो करा जा विदातर परिणाम अत्यंत भयह मौलिक कारण हल ওই ব্যক্তি কখনো তৌবা করার সুযোগ পায় না কেউ যদি আমার শরীয়তের মধ্যে এমন কিছু সৃষ্টি করে যা তার অন্তর্ভুক্ত নয় এটা রদ ওটা প্রত্যাখ্যাত বর্জনীয় এই হাদিস আরো স্পষ্ট এসেছে সেই বুখারি মুসলিমে মান আমিলা আমালান কেউ যদি এমন চলবে না। এখানে সবচেয়ে বড় বিষয় হল রসুল্লাহ সাল্লামকে অপমান করা হয় এটাতে এটাই আর অপমান করলে এই ব্যক্তি কখনো রাসুলের সুপারিশ পাবে না সুপারিশ পাবে এবং কাউসারের পানি পান করতে পারবে না এখানে আর জিনিস উল্লেখ করা যায় আল্লাহ রাবুল আলম বলছেন সুরাইফুর খান সাতাশে আঠাশ নম্বর আয়াদুমার রসুলে সাবিলা কালকে জালেমরা যারা রসুল সাল সাল্লামকে মানেনি তারা হাত কামড়াবে এবং সামনে আগাবে আবার বলতে থাকবে ইয় আলাই তানি তখস্তুমার রসুলে সাবিলা হায় আক্ষেপ যদি রসুল সাল্লাহ আল সালামের পথে চলতাম তাহলে কতই না ভালো হতো এরপরে লাম যদি আমি এই ব্যক্তিকে না মানতাম তাহলে কতই না ভালো হতো তাহলে আরেকজনকে মানে অর্থাৎ সুরসাল আলাইসাল্লাম যে পথ এবং পদ্ধতি দিয়েছেন দিয়েছেন এই পদ্ধতি ছাড়া আরেকজন যে পথ পদ্ধতি দিয়েছে সেটা মানতে চাই সে মেনেছে বেদার্ কত ভয়াবহ ইবনে উমার একদিন এক মসজিদে সালাতের সময় হয়ে গেছে আসন আসন তখন তিনি বলছেন যে ওখ রুজবে না তোমরা কে আছো আমাকে বের করো এখান থেকে হ্যাঁ দেখি বিদা এটা হচ্ছে বিদা ছোট্ট একটি কাজ আজান হয়ে গেছে তখন অন্ধ হয়ে গেছিলেন তখন তোমরা কে আছো আমাকে বের করো মসজিদ থেকে আমি এই মসজিদে সালাতে দেয়ের সন্দিৎ তারপরে আবার এই ডাকাটাই কেন এত কড়া ছিলেন মনে হয় আর একটা কথা আপনার কথার সঙ্গে একটু সতর্কতামূলক বাক্য দর্শকদের উদ্দেশ্যে বলতে হয় যে তাহলে চিন্তা করবেন এই যে একটা বিষয় আমরা শুনলাম আলোক। অথচ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আমরা দেখতে পাই আদানের পরে এই যে ডাকাডাকির একটা প্রথা আজকে চালু হয়ে গেছে পূর্বে পূর্বেও অনেক বাক্য বলা হয়ে থাকে এগুলা থেকে আমরা পরহেস করলে আমরা বেদআ থেকে সতর্ক থেকে আমরা নিরাপদ দূরত্বে থাকতে পারবো। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি শরীয়তের চোখে বেদার যে কত ভয়াবহ তার আর চিত্র উল্লেখ করা যায় যে কাজটা যতই ভালো মনে করে করুক না কেন যদি শুননা মোতাবেক না হয় সাহাবেন আমি এতটুকু মুহূর্তের জন্য সহ্য করেননি যে দারামের মধ্যে হাদিসটা আসছে এবং সাড়ি রজা আল্লাহন ঘ মসজিদ নবীদের ঢুকতেই দেখলেন কিছু লোক তিনি গেটে ঢুকেই বলছে ধ্বংস হয়ে গেলে দেখো তিনি যে পাত্রগুলো ব্যবহার করতেন এখনো ভেঙে যায়নি যে পোশাক করতেন পোসাদা দ্বারা করছেন তিনিও তার কাছে কেড়ে নিলেন এবং তাকে ছিঁড়ে ফেলে দিলেন সুম্মা মার্ভাবি রতঃর একজন ব্যক্তির কাছে পাশ তিনি তার যুগে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা উল্লেখ করে বলছেন এখনো তার কাপুরগুলো গুলো যায়নি পাত্রগুলো ওইভাবে আছে তোমার এতটাই ধ্বংস হয়ে গেলে অথচ তারা কাজ করছিলেন যেটা নেকির কাজ অনুযায়ী হয়নি কথা বলবে আল্লাহর সামনে সাক্ষী দিবে তাহলে কত বড় ফজল ফের যুগে কিন্তু ছিলেন না না আরও একটা আলোচনা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা তো এ পর্বের পরিসমাপ্তি এখানেই আমাদের টানতে হচ্ছে সময়ের স্বল্পতার কারণে আপনারা অফিস টিভি বাংলার সঙ্গেই থাকুন আমাদের আলোচনার ধারাবাহিকতা উপলব্ধি করলে ইনশাল্লাহ অবগত হতে পারবেন এই জীবা আজ কত ভয়াবহ জিনিস এবং কোন কোন কাজ বা কী ধরনের কাজ বেদাতের আওতাভুক্ত হয় এবং কি ধরনের কাজ বেদাতের আওতা মুক্ত আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই এ পর্বের পরিসমাপ্তি টানছি আস্তাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হামদন রসুল্লা মোহাম্ম রসুল্লা অ্যাচর রহী মোয়া কে অঞ্চল করি মোম আপা ও চলা فيك পিকা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 a